الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعن من به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا হোলো ফ্লা ইহ ইহদী কলা সঈদনা মৌলানা محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوطا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين হামদুলিল্লা রবিবহ নাম ইন্নকালি মুহকি রবিহি সি ওয়িরি অমরী আল্লা দরবারে লাখো কোটি শুক্রিয়া দায়ী করছি আজকের জুমার খুববার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া দায়ী করছি الحمدللہ দরুদ এবং সালাম পেশ করছি পেয়ারানবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাসাল্লামের প্রতি আল্লাহ আমাদেরকে যার ওম্মত হিসেবে সৌভাগ্যবান করেছেন আমাদের আজকের জমার খুদ্বার আলোচনার বিষয় थसमय नाम जत्नवान हवा विशेषकर फजरें नाम समाजे सीमाहीन अवहलार शिकार यथसमय यह नाम आदाय करार क्षेत्र छ अवहेलाथिलता आज नाम आदाय करी फरज करतब्य हिस बाकी नामगुल देखा जाए मस्जिदे नाम उपस्थित हो संख्या था मस्जिद तीन कतार चार कतार अनेक समय मस्जिद भरे उठे कंतु फजौर नामजे देखा जाए जो अनेक समय मस्जिद प्रथम कतारटाई परिपूर्ण है ना एक कतार आ আমাদের অল্প কিছু ভাইরা এ নামাজের মাঝে উপস্থিত হন তাই আমরা একে তো যথাসময়ে নামাজ আদায় করা জামাতের মাঝে উপস্থিত হওয়া সেই সাথে বিশেষ করে ফজরিন নামাজ এ নামাজের তাৎপর্য এ নামাজের গুরুত্ব আমাদেরকে এ নামাজ আদায়ের জন্য ঘুম থেকে জাগ্রত হতে হয় আমরা কিভাবে ঘুম থেকে জাগ্রত হব এই বিষয়গুলো আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করুন দেখেন এবং এ নামাজ যথা সময়ে আদায় করা এটা ইমানের মানদণ্ড বরং এটা মুমিনের পরিচয় মুমিনের পরিচয় হলো সে ফজরের নামাজে উপস্থিত হয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তার যারা সাহাবি সাহাবায়করাম ওনাদের বর্ণনায় এটা পাওয়া যায় যে যারা ফজরের নামাজের মাঝে অনুপস্থিত থাকত যারা ফজরের নামাজে উপস্থিত হতো না তারা তাদেরকে মুনাফেক গণ্য করতে। যে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা হলো ইমানের আলামত আর ফজরের নামাজে উপস্থিত না হওয়া मुनाफिकर आशंका से नाम यथा समय आदाय कर खुबी गुरुत्पूर्ण विषय आ तुम्हारा कथा बोलो नाई जन दू जगह बस नाम आदाय फरज नाम आदाय करस जथसम जो नामज के आदाय ना समय पर नामजा है त्रुटिपूर्ण हो ग जेम मन करें एक व्यक्ति हज फरस से हजर टालिक तो यथसमय हज आदायता कष्टकटार भिन्न मैनेजमेंट भिन्न व्यवस्थापना यटार जो निबन्धित होते हैं कठार जो पेसानी एवं अनेकगुलो जिम्मदारी पालन करते हैं तरपर लक्ष लक्ष मानुषर उपस्थित इदाय करते किसु कष्ट किस कुरबानी पेश करते हैं তো কোনো ব্যক্তি যদি সময়ে সে হজের জন্য হজের নির্ধারিত স্থান সমূহে উপস্থিত না হয়ে সে যদি অন্য সময়ে উপস্থিত হয় রমজান মাস এ মাসের অনেক ফজিলত সে যদি রমজান মাসে আরাফার ময়দানে উপস্থিত হয় লম্বা সময় আরাফার ময়দানে সে যদি ওকুফ করে তো এ লম্বা সময় আরাফার ময়দানে খাকার মাধ্যমে মেনা মুজদালেফায় অবস্থান করার মাধ্যমে তার কান্না কাটি রোনাজারি আহাজারির মাধ্যমে তার ফরজ হজ আদায় হবে হজ তো হবে কারণ কি সময় মতো হয় ফজরের নামাজেরও একটা সময় আছে একটা সময়ের নাম সকালের একটা নির্ধারিত সময়ের নাম কি ফজর একদম সময় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ এটা বলেন নাই যে এটা সলাত কিন্তু বলা হয় নাই বরং সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়ে তুমি ঘুম থেকে উঠবে এবং এই সময়ে তুমি নামাজ আদায় করবে আমি আমার ঘুম থেকে জাগ্রত হওয়ার সময়ে নামাজ আদায় করব ব্যাপারটা তা না ব্যাপারটা হল নামাজ আদায়ের জন্য নামাজ আদায়ের সময়ে আমি ঘুম থেকে জাগ্রত হব এবং যথা সময়ে সময় মতো আমি নামাজকে আদায় করব আল্লাহ রবীন্দন আমাদের কাছ থেকে এই এইভাবে চান নির্ধারিত সময়ে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা যেন আল্লাহ তালার হুকুমকে আদায় করি কাজেই ভিন্ন সময়ে যদি এ নামাজকে আদায় করা হয় এটা তো ত্রুটিপূর্ণ হয়ে করিমের মাঝে দেখেন সময় মত সময়ে নামাজ আদায়ের আলোচনা করা হয়েছে আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন ইন্নাতা যে নামাজ সময়ে আদায় করা নামাজ এটা যে ফরজ এবারত এটা সময়ে আদায় করাটা এটা অপরিহার্য করতো এবং দেখেন যথা সময়ে নামাজ আদায় করা এটা নামাজের শর্ত সময়ের আগেও নামাজ আদায় করা যাবে না সময়ের পর আদায় করলেও এটা ভুল হবে এটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে এবং নামাজের আরো কিছু শর্ত আছে নামাজের আরো কিছু শর্ত আছে मन नाम शर्त हल शर पवित्र हवा कपड़ पवित्र हवा जवित्र हवा सतर ढाका कैबल मुुखी हवा इस सब नाम शर्त नाम फरजेटा पवित्र हवा नाम कि शर पवित्रवा शर पवित्र हार पद्धति कपड़े अपवित्रता के पवित्र कर पद्धति जगह जो अपवित्र है जगह के पवित्र करार पद्धति पद्धति शर जपड़ पवित्र करते हैं যেমন শরীর পবিত্র করার পদ্ধতি হলো অজু করা অথবা গোসল করা অজু গুসলের জন্য পানি লাগবে এখন জোহরের নামাজের সময় হয়ে গেল এখন জোহরের নামাজের সময় চলতেছে আমার শরীর অপবিত্র এই অপবিত্র শরীরকে পবিত্র করার জন্য পানি দরকার পানি নাই কোথাও পানি নাই এলাকার কোথাও পানি নাই যা পানি ছিল সব শেষ তো হুকুম হলো জোহরেন নামাজের ওয়াক্তে জোহরের নামাজকে আদায় করো তায়ুম করে হলেও জোহরের নামাজের ওয়াক্তে জোহরের নামাজকে আদায় করো थसमयपूर्णट उदाहरण दी जोहर नामजे वाक्य चलते कपड़ और पवित्र पवित्र कपड़ी जेखने आस कपड़ पवित्र कर पद्धति नहीं पवित्र कपड़ो नहीं আমি আসরের সময় হইলে পবিত্র কাপড় পাওয়ার সম্ভাবনা আছে অথবা আমার কাপড়ই নাই এমন অবস্থা হইতে পারে যে কাপড়ই নেই এমন জায়গায় আছি কাপড়ই নাই সতর ঢাকার মতো নাই। এখন পবিত্রতাও জরুরি সতেরো ঢাকাও জরুরি দুটাই ফরজ না দুটাই ফরজ আবার এখন নামাজের সময় চলতেছে আমার কাপড় ঢাকার ব্যবস্থাও হবে কিন্তু এই সময়ে পারবো না তিন চার ঘন্টা লেট করতে হবে তখন জোহরের বাক্য চলে যাবে হুকুম হল এটা শরীয়তের হুকুম শোনাচ্ছি যে সময় মতো নামাজ আদায়টা এতটা গুরুত্বপূর্ণ যে কাপড় নাই অপবিত্র কাপড় পবিত্র কাপড় পাওয়া যাবে না কোনো সুযোগ নাই তো এই অপবিত্র কাপড় পরি অথবা কাপড়ই নেই তাহলে কাপড় সারা উলঙ্গ অবস্থাতেই সে নামাজকে নামাজের সময়ে আদায় করতে হবে একজন ব্যক্তি নামাজা ব্যয় করুন ক্যাবলামুখী হওয়া এটা একটা ফরস ক্যাবলামুখী হওয়া কি বলেন তো ফরস এখন ক্যাবলা যে কোন দিকে জানি না যারা আসে কেউ বলতে পারে না কোন দিকে ক্যাবলা এমন জায়গায় আসি না আমি নিজে বলতে পারি ক্যাবলা কোন দিকে যারা আছে কেবলাগুন কেবলা কোন মুর শিব নাই এটা বলার মতো চৌকান্ন কোনো লোক নাই নামাজের সময় জহরের নামাজের সময় চলতেছে ওয়াক শেষ হয়ে যাবে গন্তব্যে পোসতে পোসতে ক্যাবলা সময় হয়ে যাবে হুকুম হল নিজে ধ্যান করা যে কোন দিকটা ক্যাবলার দিক হতে পারে যে দিকে প্রবল ধারণা হয় যে এই দিকটা ক্যাবলার দিক ওই দিকে ফেরে করে ফেলা যথা সময়ে নামাজ আদায় করা এটা ফরস যদি ক্যাবলার দিক জানা না থাকে তাহলে যেই দিককে ক্যাবলার দিক মনে হয় সেদিকে ফিরে নামাজ আদায় করবে কিন্তু নামাজকে বিলম্ব করা যাবে না এটা হল ইসলামী স্তরীয় সময় মতো নামাজ আদায়টা ইসলামে এমন গুরুত্বপূর্ণ একটা হুকুম যে পবিত্রতার জন্য পানি নেই তো পানি নেই নামাজ আদায় করতে হবে আর তাই মোম করার সুযোগ নাই এটা বলার সুযোগ নেই তাই মোম মাটির মাঝে করা যায় কাচের মাঝে করা যায় লোহার মাঝে করা যায় बालू थे जरूरी रक्त तो कपड़ नहीं नाम करते कारण समय चले जाबल जाना नहीं এই যখন অবস্থা তখন নামাজ আদায় করতে হবে দেখেন তিনি বলতেছেন আমরা নবী করিম সাল কাছে প্রশ্ন করলাম যে আল্লা কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা কল আল্লাহ রসুল সাল আলাই তিনি উত্তর দিলেন আলা যথা সময়ে নামাজ আদায় করা এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আবাদত আল্লাহর কাছে একদম সালাতুল ফাজিরি যেটা ফজরের নামাজ ফজর এটা একটা সময়ের নাম দিনের একটা সময়ের নাম समय आल्ला नामज के फरज कर नाम दिए सला फजर आरबरा दिन जी समय जोहर दीप्रहर আল্লাহ আমাদের জন্য সেই সময়ে যে নামাজটাকে ফরজ করেছেন সেই নামাজের নাম দিয়েছেন সলাাতু জহরি আরবরা দিনের যে সময়টাকে বলতো আসর আল্লাহ সেই সময়ে আমাদের জন্য যে নামাজকে ফরজ করেছেন সেই নামাজের নাম দিয়েছেন আসর আরবরা দিনের যে সময়টাকে বলতো অস্তমিত হওয়ার সময় আল্লাহ ওই সময়ে আমাদের জন্য যে নামাজকে করেছেন সে নামাজের নাম দিয়েছেন সলাতুল মা যে সময়টাকে বলা হতো এসার সময় আরবরা এই সময়টাকে বলতো কি আর আল্লাহ কুরআনে করিমের মাঝে আমাদেরকে বলতেছেন কানিনা मोमिनित समय नाम अपरिहारोना समय आदाय फरजनारे सवार एकदम যাদের উপর নামাজ ফরস সমাজের প্রত্যেকটা যুবক যারা ঘরে আছেন মা বোন এদের সকলের জন্যই নামাজটা কিন্তু সময় মতো আদায় করা এটা ফরস আমরা সময় মতো নামাজ আদায়ের ক্ষেত্রে যত বান চেষ্টা করি এটা কোরআনের হুকুম এটা ইসলামের বিধান সেই সাথে এবং এ ফজরের নামাজ দ্বারা দিন শুরু হয় দিনের প্রথম হুকুম আল্লাহ তালার হলো ফজরের নামাজের হুকুম ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম হুকুম কি প্রিয়নবী সাল আলিহাস্লাম হাদিসের মাঝে এরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং প্রিয় নবী সালাম তিনি এরশাদ করেন নামাজের সময়টা এমন সময় এ সময় ফেরেজ তারা উপস্থিত হয় এ সময় ফেরেস উপস্থিত হয় দেখেন এই সময়টা কতটা বরকুতপূর্ণ সময় আল্লা রসুল সালাম করেন যে তোমাদের কাছে একটি দল ফেরেস্তাদের আরেকটি দল তারা দিনে উপস্থিত হয় এবং এরা ফজর এবং আসরের সময়ে একত্রিত হয় পরস্পরের সাথে মিলিত হয় ঠিক ওই সময়টা দিনে জিম্মাদারি পালনের জন্য আরেকদুল ফেরেস তা উপস্থিত হয় তারা সারাদিন জিম্মাদারি পালন করে সারাদিনের জিম্মাদারি পালনের পর যখন বিকাল হয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে আসে এমন গুরুত্বপূর্ণ একটা সময় যে সময়ে পৃথিবীতে আমাদের প্রতি জিম্মাদারি পালনকারী ফেরেস্তারা তারা আমাদের থেকে বিদায় গ্রহণ করে আর হাদিসের বাকি অংশ হলো এই যে ফেরেস্তারা যখন আমাদের থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ তার ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন যে আমার বান্দাদের কাছ থেকে কি অবস্থায় তোমরা প্রত্যাবর্তন করেছ আমার বান্দাদেরকে কি কি অবস্থায় পেয়েছো কি অবস্থায় রেখে এসেছ আল্লাহ আমাদের অবস্থা জিজ্ঞাসা করেন আল্লাহ তো সব জানেন আমাদের সকাল বেলার অবস্থা আমাদের বিকালবেলার অবস্থা জানেন না তো আল্লাহর যে সমস্ত বান্দারা আমরা ফজরের সালাতের মাঝে আমরা উপস্থিত হই আমরা যারা আসরের সলাতের মাঝে উপস্থিত হই তো যে সমস্ত আল্লাহ আমি পেয়েছি এই অবস্থায় তারা নামাজের মাঝে ছিল আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা রেখে এসেছি এই অবস্থার মাঝে তোমার এ সমস্ত বান্দারা নামাজের মাঝে ছিল আমার ব্যাপারে আপনার ব্যাপারে আল্লাহ তার ফেরিস্তাদের কাছ থেকে তথ্য পেলেন তার ফেরিস্তাদের কাছ থেকে জানলেন যে তারা যখন এসেছে আমাদের কাছে আমাদেরকে নামাজের মাঝে পেয়েছে তারা যখন আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছে তখন নামাজের মাঝে আমাদেরকে রেখে তারা বিদায় গ্রহণ করেছে কত বড় সৌভাগ্য আমাদের জন্য समय जीवन कतार बेपारे तथ्य पाँच नाम जरा फजर नामजे समय घुमंत আর আসরেন নামাজের সময় খেলাধুলায় মগ্ন তাদের অবস্থা আল্লাহ তারা কি কারুজারি পেশ করবে ঘুমাচ্ছে তোমার বান্দাকে এই অবস্থায় রেখে এসেছি সে খেলত বাসায় মগ্ন আছে এই দুই প্রকার মানুষ मानु दूटा भाग एक आल्लम तथ्य गलो घुमे मजे आरोप प्रकार, मा प्रकार मानुष की समान बोलें आल्लर का बंदा हिसेब खेला प्रकार मानुष ते बेपारे फारा आल्ला तथ्य दिल आल्ला नाम मग्न आरोप এই দুই প্রকার মানুষ কি আল্লাহর কাছে এক এক না এখন আমি কোন প্রকার সকাল এবং সন্ধ্যা আমার রবের সাথে আমার আচরণ কি আমার মালিকের সাথে আমার আচরণ কি আমি কোন তালিকার মাঝে আমি আমার রবের কাছে আমাকে পেশ করছি এমন দামি এক নামাজ ওর আনে করিমের মাঝে এই নামাজের ফাজাইল আলোচনা করা হয়েছে তার থেকে যে ব্যাখ্যা বর্ণনা করেন সলাতের মাঝে যে কুরআনে করিবের তলা হয় এই তেলাওয়াত শোনার জন্য ফেরেস্তারা উপস্থিত হয় ফজরের নামাজের যে কোরআনি তেলাওয়াত হয় এ তেলাওয়াত শোনার জন্য ফেরিস্তারা উপস্থিত হয় এই নামাজে যারা উপস্থিত হয় তারা কত ভাগ্যবান কত সৌভাগ্যবান আমরা ফজরের নামাজের ব্যাপারে যত্নবান হই কারণ ফজরের নামাজ আল্লাহর পক্ষ থেকে দিনের সর্বপ্রথম হুকুম সর্বপ্রথম আহ্বান আপনি ফজরের নামাজে আল্লাহর ডাকে সাড়া দিলেন আল্লাহর প্রথম ডাকে আপনি সাড়া দিলেন আর ফজরের নামাজেই আপনি ফজরের নামাজকে না বললেন ফজরের নামাজে অনুপস্থিত থাকলেন দিনের সর্বপ্রথম আল্লাহর যে দাগ আল্লাহর যে আহ্বান সেই আহ্বানে আপনি অনুপস্থিত থাকলেন সেই আহ্বানে আপনি সারা দিলেন না তিনি বর্ণনা করেন্লাহ আলহ্লাম তিনি এরশদ করেন ইজা নাম আহাদুক যে তোমাদের কোনো ব্যক্তি যখন ঘুমায় রাতের বেলা তোমাদের কোনো ব্যক্তি যখন ঘুমায় আকাদেশন আলা তার মাথায় তিনটা দেয়। কোন ব্যক্তি যখন ঘুমায় শান তার মাথায় কয়টা গিট দেয় তিনটা গীত কে বলতেছেন আল্লা রসুল সাল আলহি ওয়াসাল্লাম আর এ কথাটা হাদিস হাদিসের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বোখারি শরীফের মাঝে হাদিস আসছে না হাদিস সত্য না এটাই ঘটে আমরা যখন ঘুমাই শয়তাল মাথার মাঝে কয়টা গিট দেয় কয়টা তিনটা গিট দেয় কে দেয় বলেন কে দেয় কয়টা গিট দেয় তিনটা গিট দেয় প্রত্যেকটা গিদ্দার সময় শয়তান এ কথা বলে রাত অনেক লম্বা তুমি কি করো তুমি ঘুমাও গিডার উদ্দেশ্য এটা থাকে যেন ঘুমটা কি হয় লম্বা হয় অলা আল্লাহ রসুল আল্লাহর নামকে স্মরণ করে ইন হাল্লান একটা গীত খুলে যায় সোহানা একটা গীত কি সাথে সাথে ঘুম থেকে উঠে যখন আল্লাহর নামকে স্মরণ করে তখন একটা গীত খুলে যায় তারপর সে যখন ফজরের নামাজ আদায় করে ইন হাল্লা কুল্লুহা একদম তিনটা ওটা খুলে যায় আর এই তিনটা গীত খুলে যাওয়ার উপকার কি আর গিট যদি না খুলে তার দ্বারা কুফল কি আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন এই তিনটা গিট যখন খুলে যায় নাফসি তো ব্যক্তির উৎফুল্ল এবং উদ্যমী হয়ে উঠে সব গীত যখন খুলে গেছে তার সারা দিনটা সুন্দর যায় সে বাঁধন মুক্ত হয় তার কোনো বাঁধন থাকে না বান থাকে না বান করে কেতানের সমস্ত বাঁধন শয়তান যে বান দেয় বান সবগুলো খুলে যায় আর তার দিনটা সুন্দর কাটে উদ্যমী কাটে তার এটা মনে হয় না আমার কেউ বান রাখছে। আর ওয়াই আর কোনো ব্যক্তি যদি ঘুম থেকে না উঠে ঘুমায় নামাজ আদায় না করে আসবাহা আসবাহা, সে সকাল করে হবি কাসলান অলসতা এবং খুব বিশ্বাদের পূর্ণ একটা সকাল করে সকাল তো হয় কিন্তু সে বাধন মুক্ত হয় না সকাল হয় সে বাম থেকে মুক্ত হয় না ঘুম হয়েছে সারা রাত ঘুমানোর পরও তার মাজা ব্যথা তার পা ব্যথা তার সারা শরীর ব্যথা অথচ সে লম্বা সময় ঘুমাইছে घुम आसम घुम ठिकी से क्लानिथ कष्ट मुक्त होते क्लान घुमाय से दुरबल कारण की शयान की জীবনের জন্য আমরা যদি আমাদের দুনিয়ার একটা দিনকেও সুন্দর করতে চাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এ হাদিসের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন ফজরের সালাতে উপস্থিত হও फजर घुमाना नाम आदाय आठटार नाम आदाय कर फजर समय फजर नामज के आदाय নামাজ যারা আদায় করবে তাদের আপনাদের কাছে উপস্থিত হয়েছে তিনি বলতেছেন وسلم আমরা আল্লাহ রসুল সাল আলহাসের কাছে চাঁদের দিকে তিনি তাকালেন রাতটা ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার রাতের চারটা তো ছিল কি পরিপূর্ণ না তিনি বললেন আমা ইন্নকুমা রব্বুম কামা হাদা বল আল্লা রসুল সালাম দেখতে পাবে রব্বাকুম তোমাদের রব আল্লাহকে কামা তারাও না হাজা যেমন এই পূর্ণিমার রাতে তোমরা চারটাকে দেখতে পাচ্ছ লোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে পূর্ণিমার রাতে আমরা যখন চাঁদ দেখি আমাদের মনে হয় চাপ দেখতে দেখতে পারলাম না আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাহাবা আকরমদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তোমরা আল্লাহ তা ঠিক এইভাবে দেখতে পাবে কি করতে হবে এবং সূর্যাস্তের পূর্বের যে নামাজ আছে সে নামাজের ব্যাপারে যত্নবান হও সে নামাজকে আদায় করো ফজরের নামাজ আসরের নামাজ এই দুই নামাজের কথা বিশেষভাবে কেন বলা হলো তারপর আল্লা সাল আলহি ও কোরআনি করিমের আয়াত পরলেন গুরু তোমরা আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালের তসবিহে পাঠ করো কাবলা গুরুবিহা এবং অলসতার সময় না এটা জেগে ওঠার সময় কারণ আরোবরা দ্বীপ রহরে জোহরের আদায়ের পর তারা বিশ্রাম গ্রহণ করতো শিথিলতা হতাল্লাম বিশেষভাবে দুইটা সময়কে গুরুত্ব দিচ্ছেন দেখেন কোরআন দেখেন হাদিস দেখেন যে তোমরা নামাজের হেফাজত করো বিশেষ করে নামাজের হেফাজত করো এমাজটা আমরা নিয়ত করি আসলে আমাদের নিয়ত আমাদের ইচ্ছাই আমাদের শক্তি আমরা যা ইচ্ছা করি তাই আমাদের দ্বারা সম্ভব অনেকে এমন কথা বলে যে ফজরের নামাজটা হুজুর পড়তে পারি না চেষ্টা করি কিন্তু জাগতে পারি না দেখেন এই কথাটা একটা মিথ্যা কথা এ কথাটা এজন্য মিথ্যা কথা যদি আপনার প্রতি আমার প্রতি আজকে যদি আদেশ হয় আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি বা যে প্রতিষ্ঠানে আমি কর্মরত সে প্রতিষ্ঠানের বসের পক্ষ থেকে যদি হুকুম হয় সকাল চারটার সময় গাড়ি সহ আমার বাসার সামনে তুমি উপস্থিত থাকবা চাকরি যারা করে তারা সকাল চারটার সময় উপস্থিত হয় না হয় না চারটার জায়গায় পাঁচটা বেতন কাটা যাবে সে যদি রাত তিনটার সময় ঘুমায় যায়। এই চিন্তা করে না যে আজকে তিনটার সময় ঘুমাইছি বসের হুকুম পরে এই চিন্তা করে না তো বরং চিন্তা করে এটা আর এক ঘন্টা সময় আছে ঘুমানোর দরকার নেই আজকের রাত ঘুম বাদ গেছে বাদ থাক এক সফরের ঘটনা শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাই এসেছেন নিজেও ক্লান্ত সাহাবা একরাম ক্লান্ত এত ক্লান্ত যে এখন মানে বিশ্রাম গ্রহণ করতে হয় তখন কি করলেন হজরত বেলালকে জাগ্রত রাখলেন বেলাল তোমার কাজগুলো জাগ্রত থাকা। समय आल्लर हुकुम ग्रहण करते आल्लर हुकुम जान नष्ट ना आल्लर हुकुम जान नष्ट ना विश्राम আমার দুর্বলতা এটা তো অবশ্যই আছে আমি দুর্বল আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত কিন্তু হুকুমটা কার হুকুম তো আল্লাহ ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ দেখেন মেরাজের রজনী আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আল্লাহ তালা তাকে জান্নাতাম কিছু তার মেয়ারাজের সফরে তিনি প্রত্যক্ষ করিয়েছেন এই হলো তার মেয়ারাজ আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম মেয়ারাজের ঘটনা তিনি বর্ণনা করেছেন অসংখ্য হাদিস मारते फेटे रक्त बढ़ोथर मारा हुई है मारा हुई যে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার মাথায় বাড়ি খেয়ে তার মাথা ফাটতেছে আবার পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তো আমি কারা উত্তর দেওয়া নামাজ না পরে ঘুমিয়ে থাকতো আর মাথায় তাদেরকে আঘাত করা হচ্ছে যেহেতু ঘুমের সাপ এই মাথার মাধ্যমেই তার আস্বাদন করত কত কঠিন স্বাস্থ্য আমরা যদি ইচ্ছা করি সম্ভব আমরা সময়ে ফজরের নামাজ ওঠার জন্য ঘড়ির ব্যবস্থা রাখি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আমরা অনেকে ঘুমাতে দেরি করি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আল্লাহ রসুলের সময় কি করতেন পানি দিতেন আমরা একে অপরকে সাহায্য করি ছেলে তার বাবাকে সাহায্য করি বাবা ছেলেকে সাহায্য করি স্বামী স্ত্রীকে সাহায্য করি স্ত্রী স্বামীকে সাহায্য করি পরিবারের বড়রা ছোটদেরকে সাহায্য করি ছোটরা বড়দেরকে সাহায্য করি আমরা সবাই পারিবারিকভাবে একতাবদ্ধ হই নামাজ আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে দিনের প্রথম ফরজ হুকুম এই হুকুমটাকে আমরা ইনশাল্লাহ আদায় করি রাজি আছি না আল্লাহ তালা সবাইকে তো ফিগদান করুকুলিল্লাহ